হামদুলিল্লাহ হু অনস্তা আইন হু অনস্তু ও না শুরু ও মিন সয়ালিনিল্লাহ ও মাই ই হি অল ওষদু আল্লাহ ইহুদাহ শরিকলা সইদন মোহাম্মদ আব্দ হু রসুল্লাহু মসলসলারিক্ল আিক রসুলিকা ওয়াহাদিন সাল আলহি ওয়াসাল্লাম ও আলা আহলিহি ওয়াসিহি ও মরজা আবেদ আওয়তিহী ইলাই ওমুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও বরাকাত পিস টিভি বাংলা প্রোগ্রামে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে মোবারকবাদ। আজকে যে বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে ইসলামী শিক্ষা প্রদানে নবু পদ্ধতি কীভাবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম উম্মদকে দিন শিখিয়েছেন তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সারা দুনিয়াবাসীর জন্য শ্রেষ্ঠ শিক্ষক তিনি তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন কত সুন্দর পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন ওনার অ্যাপ্রোচ ছিল অত্যন্ত সফট তিনি কখনো কঠোরভাবে শিক্ষা দিতেন না কঠোরতা অবলম্বন করতেন না শিক্ষানীতিতে শিক্ষা পদ্ধতির মধ্যে তিনি চেষ্টা করতেন সবার মনে অন্তরে আগ্রহ পয়দা করে মানুষকে আগ্রহী করলে যেভাবে শিখানো যায় জোর করে সেভাবে শিখানো যায় না বাধ্য করে শেখানো কষ্ট হয়ে যায় কিন্তু মানুষকে অনুপ্রাণিত করা উৎসাহিত করা এবং মানুষ ভুল করে ফেলে তাদেরকে সুন্দর তরীকায় সংশোধন করে শিক্ষা দেওয়া এমন একটা সুন্দর পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন সেটা আমাদের জানা দরকার এবং আমাদের যখন আমরা শিক্ষা প্রদান করে থাকি চাই সেটা আমরা মক্তবে পড়িয়ে মাদ্রাসায় পড়ি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অথবা ওয়াজ মসিহতে অথবা ইমাম হিসাবে খোঁদবার মধ্যে বিভিন্ন সময়ে যে আমরা কাজগুলো করি সবগুলো শিক্ষা প্রদানের কাজ দিনই তালিমের কাজটা আমরা করে থাকি বিভিন্ন তরিকায় সেখানে আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নাকে পদ্ধতিকে কীভাবে অনুসরণ করি সেটা আমাদের একটু চিন্তা করে দেখা দরকার কম্পেয়ার করে দরকার হাদিস থেকে সিরাতে পাক থেকে জেনে জেনে কীভাবে রসুল্লাহ আলী ওয়াসালাম উম্মদকে শিক্ষা দিতেন তাদের প্রশ্নের উত্তর দিতেন ভুল করে ফেলে কাউকে কিভাবে সংশোধন করতেন কত সুন্দর এবং উত্তম তরিকায় এই বিষয়ে একটা হাদিস মুয়াবিয়া মুআ আল হাকাম আল আসলাম রদাহ আনহু বলেন যে একদিন আমি নামাজ পড়ছিলাম আর সে নামাজের ভিতরে একজন হঠাৎ করে হাঁচি দিয়ে ফেলল তিনি হাঁচি দেওয়ার পরে আমি তাকে অ্যাজ ইউজুয়াল বললাম ইয়ার হামুকাল্ল কারণ কেউ হাঁচি দিলে তিনি নিজে আলহামদুলিল্লাহ বলার কথা এবং বাকি লোকেরা তাকে বলবে ইয়ার হামুকাল্ল আমি যখন হাঁচি দিলাম তখন দেখি যে কিছু লোক নামাজের মধ্যে আমার দিকে কেমন করে তাকালো একটুখানি যদি নামাজের মধ্যে তাকানোর কথা নয় তবু। ওনার পাশে যারা ছিল তারা একটু তাকিয়ে ফেলেছেন হয়তো বা একটুখানি ইশারায় নোটিস করার চেষ্টা করেছেন তারপরে তাদের তাকানো দেখে আমি নিজে বললাম তোমাদের কি হয়েছে আমার দিকে এমন করে তাকাও কেন না আমাদের কথা বলে ফেললাম আর আমি যখন এই কথা বলছি কেউ আমাকে জবাব দিচ্ছে না বরঞ্চ তারা তাদের হাতের তালু দিয়ে তাদের উরুর মধ্যে এইভাবে ঠাপ্পড় দিচ্ছে এবং যে ছিল আরব দেশে কাউকে থামাতে হলে এরকম করে ইশারা করে এভাবে উরুর ভিতরে হাত দিয়ে আঘাত করলে তাহলে এটা একটা সাইন এটা একটা ইন্ডিকেশন এটা একটা মেসেজ যে তুমি চুপ করো তারা তো নামাজ পড়ছেন কথা বলবে না কিন্তু এইভাবে তারা আমাকে দেখালেন এগুলো কিছু ইসলামিক প্রাথমিক যুগের কারবার আর কি পরবর্তী পর্যায়ে এখন কেউ মিশচুপ করলে আমরা এভাবে হাতও মারবো না কথাও বলব না সেই কথা আমরা আলোচনা করব। সাহাবি বলেন সবাই যখন দেখলাম যে আমাকে থামানোর জন্য এরকম করছে তাদের উরুর মধ্যে হাত মারছেভাবে তখন আমি চুপ হয়ে গেলাম মনে করলাম যে তারা সবাই আমাকে থামাতে চায় আমি চুপ করে ফেলি যখন নামাজ শেষ হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লি সালাম টের পেয়েছিলেন যে কিছু একটা গণ্ডগোল হয়েছে তখন তিনি আল্লাহর কসম এত সুন্দর ওস্তাদ আমি আর কখনও দেখিনি ওনার আগে পরে এত সুন্দর করে শিক্ষা দিতে পারে তিনি আমাকে কোনো ধমক দিলেন না আমাকে মারধর করার পছন্দ আসেই না কোনো গাল বকলেন না শুধু এই কথাটুকুন বললেন ইনাহাদিস এই যে নামাজ, লা কামা নামাজি কালামিনিসালাম এই নামাজের মধ্যে এই যে নামাজ এখানে মানুষের কোনো কথাবার্তা বলা ঠিক নয় শুধু কি আছে সেখানে নামাজের মধ্যে তাসবিহ আসে জার অফ আল্লাহ আসে আর কাহ তেলা বাতুলকোর আন আসে আল্লাহ আনহু তিনি যখন আগে ইসলাম কবুল করেছিলেন তিনি তখন দেখেছেন সাহাবাই কেরাম নামাজের মধ্যে কথাবার্তা বলতেন প্রথম দিকে এটা নিষেধাজ্ঞা ছিল না এলাউড ছিল। সাহাবিরা এসে নামাজের মধ্যে সালাম দিতেন এবং অন্য সাহাবিরা জবাব দিতেন নামাজের ভিতরে থাকা অবস্থায় এমনকি সাহাবি আব্দউদ রাজি আল্লাহ আনহু বলেন আমরা যখন হিজরত করেছিলাম তার আগে নামাজ পড়তাম মক্কায় তখন রসুল্লাহ সাল আলি সালাম নামাজরত অবস্থায় থাকলে সালাম দিতাম তিনি সালামের জবাব নিতেন নামাজ থেকে পরে যখন আমরা আবে সিনিয়া থেকে ফেরত আসলাম এসে সালাম দিলাম তিনি দেখি যে আর সালামের জবাব দেন না আমরা জিজ্ঞেস করলাম ইয়ারসোল্লা আগে তো আপনাকে নামাজের সালাম দিতাম আপনি নামাজরত অবস্থায় জবাব দিতেন এখন তো দেখি দেন না তখন তিনি বললেন যে আল্লাহ তালা এটা নিষেধ করে দিয়েছেন আয়াত আয়াতিল হয়ে গেছে আল্লাহ তালা বলছেন তোমরা যখন ক্যাম করবে আল্লাহ তালার সামনে নামাজ পড়তে দাঁড়াবে চুপচাপ মনোযোগ দিয়ে শুধু আল্লাহ তালার ইবাদত করো তার অর্থ হচ্ছে কোনো কথাবার্তা দুনিয়াবি মানুষের মধ্যে কথাবার্তার কোনো বিনিময় করা যাবে না শুধু আল্লাহ তালার জেকের জোয়া তসবি এবং রাহাত পড়তে হবে এই খবরটা জানা ছিল না সাহাবি মু রাজি আল্লাহ আনহুল তিনি মিস করেছেন বেশ কয়েকদিন পরে তিনি জামাতে নামাজ পড়তে এসেছেন তিনি জানেন নি যে ইতিমধ্যেই নামাজের মধ্যে কথাবার্তা বলা নিষেধাজ্ঞা হয়ে গেছে এটা ওনার জানা ছিল না সেজন্য তিনি হাঁচি দেওয়ার পরে একজনকে ইয়ারহামুকাল্লা বলে ফেলেছেন আর সাহাবিরা বলেছেন এটা তো অনেক আগেই বেশ কয়েকদিন আগেই এটা নিষেধাজ্ঞা হয়ে গেছে এই কাজ শোনা করছে কেন তিনি করছেন এই কাজ পরে যখন সাহাবিব বুঝতে পারলেন যে এটা নিষেধাজ্ঞা হয়ে গেছে তিনি অবশ্য আর কথা বলেননি কিন্তু তিনি যে কথাটা এখানে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লামের শিক্ষা পদ্ধতির উপরে তালিমের পদ্ধতি কি ছিল যে তিনি ওনাকে রাগ করেননি এমন করে বলেননি যে তুমি কবে ইসলাম কবুল করেছ আর কোথায় ছিলে এতদিন এই হুকুম আমরা আমল করছি বেশ কয়েকদিন থেকে তুমি কোথায় মিস করেছো কেন কোনো চার্জ করেননি কোনো বকাবকি করেননি এখান থেকে আমরা শিখলাম যে কেউ যদি না জানে কেউ যদি কোনো কারণে মিস করে থাকে তাহলে তাকে অন্যায়ভাবে চার্জ করা বকাবকি করা এটা ঠিক নয় আমরা একটু নিজেদের আত্মসমালোচনা করি যখন আমরা বাচ্চাদেরকে পড়াই যখন আমরা অন্যদেরকে শিখাই কেউ মিষ্টি করে ফেললে আমরা এটাকে কিভাবে নেই আমরা রাগ হয়ে যায় অনেক সময় হয়ে যাই বকাবকি করি ধমক দিই এমনকি মারধর করা পর্যন্ত একটু পড়াশুনা মিস্টেক করলে যেভাবে মারধর করা হয় এটা কি ঠিক একটু শাসন করার ক্ষেত্রে আমরা অনেক কড়া পদ্ধতি অবলম্বন করে ফেলি অনেক সময় এই কড়া পদ্ধতি রসুল্লা সাল্লা সব তরিকা ছিল না তিনি কনসিডার করেছেন এবং তিনি সুন্দর করে নকে বুঝিয়ে দিলেন যে এই নামাজের মধ্যে মানুষের কথাবার্তা আর বলা যাবে না সুন্দর করে শিখিয়ে দিয়েছেন সাহাবি বলেন যেভাবে অন্যান্য সাহাবিরা রাগ হয়ে গিয়েছিল আমি তো মনে করেছি যে কোন উল্টাপাল্টা কাজ করেছি যে আজকে কী জানি অবস্থা হবে কিন্তু দেখলাম যে তিনি মোটেই রাগ হলেন না কোনো বকাবকি কর না কি সুন্দর করে বুঝাই দিলেন এই যে আমাদের মধ্যে আর কথাবার্তা বলা যাবে না এই বিষয়টা আমরা এখানে শুনলাম এরপর আমরা এখন একটা বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে পুনরায় রাসুল উহ সাল্লা আল উত্তম তরিকা শিক্ষা প্রদান পদ্ধতিটি আমরা জানার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ বিরতির পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা কন্টিনিউ করবো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 जान कत कार्यक्रे मोमिन बंदा निजेटी क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार कबरे रखा तार निकटे दु जन फेरस्ता एकजे नाम मनका और एकजन नाम न कबरे हठात कर फेरस्ता ढुके ग তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় আলহামদুলিল্লাহ রবী আলমিনু আসালীন মহাম্মী ওসহ আজমাইম আসসালাম আলাইকুম আরহাম তাহলে বরাকাতহু পিস টিভি বাংলা প্রোগ্রামী দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি যে বিষয় আমরা বিরতির আগে আলোচনা করেছিলাম রসুল্লাহ আলাইস্লামের সুন্দর ইসলামী শিক্ষাদান পদ্ধতি থেকে শেখার জন্যে দিনই তালিমের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আল্লাহ তালিয়া নবী করিম সাল্লা আসলামকে পাঠিয়েছেন এবং তিনি তালিম দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন আর ওনার জীবন থেকে আমরা যে হাদিস নিয়ে আসছিলাম মহাবিয়া বিনা হাকাল আসলাম হাদিসের একটি অংশ আমরা শুনেছিলাম বাকি অংশ দিকে আমরা আসি সাহাবি বললেন যে তিনি আমাকে এত সুন্দর করে শিখিয়ে দিলেন আমি শিখে ফেললাম পরে তিনি সুযোগ নিয়ে ওনাকে একটু প্রশ্ন করলেন আরও কিছু জিনিস জানার জন্য শিক্ষক থেকে তার প্রিয় শিক্ষক রসুল্লাহ সাল্লুআসাল্লাম থেকে বললেন ইয়া রাসুল্লাহ আমরা তো কেবল নতুন ইসলামী এসেছি তো আমি একটা জিনিস আপনাকে করতে চাই যে আমাদের অনেকেই গণকদের কাছে যাওয়ার একটা প্র্যাকটিস ছিল আমাদের সমাজে এখনো যায় এই ব্যাপারে শরীয়তের হুকুম কী তা প্রিয় নবীজি সাল্লাসাল্লাম বললেন নিষেধ করলেন এই এটা ঠিক নয় বরঞ্চ তিনি অন্য হাজি বলেছেন যে ব্যক্তি গণকরের কাছে যায় বা হাত দেখায় তাহলে সে ব্যক্তি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসালামের প্রতি কুফুরি করে বসে তার প্রতি তার ইমান থাকে না তাহলে গণকরের কাছে যাওয়া বিশ্বাস করা হাত দেখানো গণনা করানো ভাগ্য পরীক্ষা করানো এই জাতীয় কাজগুলো কুফরি কাজ এবং তিনি আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আমাদের সমাজে অনেকেই বিভিন্ন রকমের ফালনামার মাধ্যমে বিভিন্ন রকমের হরকতের মাধ্যমে ভাগ্য ভালো মন্দের কথা বলে যাত্রা নাস্তি যাত্রা শুভ এগুলো হবে কিনা, ঠিক হবে কিনা। এগুলোর ফলাফল তারা ঠিক করে যেমন এটাকে বলা হয়েছে তয়ারা তা তাতৈয়র একটা প্রাসাদে বের হয়ে গেলে একটা পাখি যদি ডান দিকে উড়ে যায় তাহলে যাত্রা শুভ অতি দুঃখের বিষয় যে আজকে মুসলিম সমাজে অনেকেই ভাগ্য গণনার জন্য হাত গণনার জন্যে রাশি ফল বের করার জন্য যাত্রা নাস্তি না যাত্রা শুভ এগুলো করার জন্য তারা গণকের কাছে যায় ভাগ্য পরীক্ষা করাতে যায় অত সেটা কবিরাজ্ঞ ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমীন তিনি একমাত্র তাকদিরের ফয়সলা করে থাকেন এই কাজ মুসলিম সমাজে অনেকেই করছে অনেকে এই বিদ্যা আয়ত্ত করার চেষ্টা করছে এবং তারা ভাগ্য গণনা করার জন্য বিভিন্ন জায়গায় তাদের দোকান খুলে বসে আছে আরেকজনের ভাগ্য গণনা করে নিজের ভাগ্য গণনা করলে তো আরও আগে অবস্থা ভালো হয়ে যেত নিজের আস্তার মধ্যে ভাগ্য গণনা করার জন্য বসে আছে। তাহলে মানুষের হাতে ভাগ্য বলতে কিছু নেই কোনো কাজ ভালো কি মন্দ এটা আমার জন্য ভালো হবে কি মন্দ হবে তার জন্য বরঞ্চ ইসলামের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম সুন্দর করে আমাদেরকে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার জন্য তিনি ভাগ্যের মালিক তার কাছে আবেদন করতে বলেছেন সে উপলক্ষে হাদিসে ইস্তেহার আনিয়ে আসতে হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো কাজে গুরুত্বপূর্ণ কাজে কোনো ফয়সলা করতে চাও কোনো সিদ্ধান্ত নিতে চাও তাহলে আল্লাহ তালার কাছে তোমরা দু রেখার নামাজ পড়ে একটি দোয়া পড়ে আল্লাহ তালার কাছে এই ব্যাপারে ফয়সালা তোমরা চাওয়ার চেষ্টা করো চাইতে হলে পরিবর্তন করতে হলে যিনি মালিক ভাগ্যের তার কাছেই চাইতে হবে তার কাছেই পরিবর্তনের জন্য দরখাস্ত দিতে হবে তার কাছেই ভালো মন্দের জন্য আবেদন করতে হবে মানুষের কোনো ক্ষমতা নাই সাহাবাই কেরাম রেদুল আলহামী আজমাইন বলেন যে রসুল্লাহ সালাহ আলী ওয়াসালাম আমাদেরকে এমনভাবে শিখাতেন এই ইশতেখার দোয়াটা যেভাবে তিনি আমাদেরকে নামাজের সুরা শিখিয়েছেন এত গুরুত্ব দিয়ে এবং সেখানে বলা আছে কি সুন্দর অর্থ আল্লাহমাইন নিয়ে আস্তা হিরুকাবে আইনমেকা ও আস্তাকুকাবি কুদরা থেকা ফাইনাক আকদের আকদের আলমওয়ালা আলম আমা আল্লা মূল কৈব আল্লাহ আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি ইশতে হার আমারই পরামর্শ চাওয়া আমি কাজটা কি করব না করব না এটি কি করা ঠিক হবে না ঠিক হবে না কেন আপনার কাছে চাচ্ছি এই জন্য যে আপনি জানেন আমি কিছুই জানি না আর কারো জানার কোনো সুযোগ নেই আপনি ভাগ্যের ফয়সলা করে দেন আমার পক্ষে ভাগ্যের ফয়সলা করা বা আটকানো বা যোগ করা বিয়ে করা কোনোটাই সম্ভব নয় আপনি হচ্ছেন আল্লাহামুল গই আপনি হচ্ছেন গাহিবের সমস্ত জ্ঞানের অধিকারী হাদাল লুন্দা আল্লাহাদি আল্লাহ আপনি যদি মনে করেন এই কাজটা এই ব্যাপারটা এই বিষয়টা আমার দুনিয়ার জন্য খায়ের হতে পারে আখেরাতের জন্য কল্যাণকর হতে পারে এই পৃথিবীতে অথবা পরবর্তী জীবনে বর্তমানে অথবা আগামীতে কোন জায়গায় যদি আমার জন্য খায়ের হয় ভালো হয় তাহলে এটা আপনি আমার পক্ষে পজিটিভ ফসলা করে দেন কাজটা আমার যেন সহজ করে দেন আর যদি আপনি মনে করেন এই কাজটা আমার যেন ক্ষতির কারণ হয়ে যাবে এর মধ্যে আমার যেন বড়ো ধরনের ক্ষতি আসে দুনিয়া অথবা আখরাতে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জীবনে পরের জীবনে বর্তমানে ভবিষ্যতে ক্ষতির কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আল্লাহ তালা আপনি এই বিষয়টা আমার থেকে সরিয়ে নিন আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে আসুন আর যেখানে খায়ের আছে কল্যাণ আছে ভালো কিছু আছে সেখানে আল্লাহতালা আপনি আমাকে সেই বিষয়টা আমাকে বরাদ্দ করে দিন আর সেই বিষয়ের উপরে আমাকে সন্তুষ্ট করে দিন কী সুন্দর ভাগ্যের বিষয় আল্লাহ তালার কাছে দরখাস্ত দেওয়ার এই সহি সুন্নতি তৈরী কটাকে বাদ দিয়ে আমাদের সমাজে মানুষ মানুষের কাছে যায় যারা নিজের ভাগ্য সম্পর্কেই কিছু বলতে পারে না তাদের কাছে নিজের ভাগ্য পরীক্ষা করাতে যায় এই কর্মকাণ্ডের মধ্যে অনেক কিছু সেরেক এবং বেডাধুকে পড়ে রসল্লা সাল আলাইসালাম এই বিষয়গুলোকে কুফরি বলেছেন এমনকি কেউ যদি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি তার আগামীতে কি ঘটবে এটা সম্পর্কে জানে তাহলে কুফরী তো করলো সেরেকো হয়ে গেল কারণ আল্লাুল গুব গাইব জানার মালিকটা একমাত্র আল্লাহ তালা ভবিষ্যৎ একমাত্র আল্লাহ তালা জানেন অন্য কারো করাইতেনে এই নলেজ তাহলে আমরা যে মূল বিষয় ছিল আমাদের কিভাবে আমাদেরকে ইসলামী শিক্ষা পদ্ধতি দিতে হবে বিষয়টাকে আমি শেষের দিকে আবার নিয়ে আসি যে আমরা যারা শিক্ষকতা দায়িত্ব পালন করছি আমাদের ছোটো মেয়ে বাচ্চাদেরকে বিশেষ করে যারা পড়াই ছোটকালে কথা আমাদের মনে পড়ে বাচ্চারা একটু পড়ায় মিশ্র করে ফেললে অথবা কোনো একটা ভুল করে ফেললে তাদেরকে যেভাবে অনেক সময় মারধর করা হয় বকাবকি করা হয় ধমক দেওয়া হয় বা পিতা মাতারাও যখন বাচ্চাদেরকে ভালো জিনিস শেখাতে চান কোনো একটা অন্যায় করে ফেলে কোনো একটা কিছু ভুল করে ফেলে তাদেরকে যেভাবে তারা কঠিন হস্তে অনেক সময় এগুলোকে ডিল করেন এটা কিন্তু সুন্নতি তরিকার খেলাফ হয়ে যায় নবুত তরিকার খেলাফ হয়ে যায় প্রিয় নবীজি সাল আলী আসসালাম কত সুন্দর করে শিখিয়েছেন সাহাবি আনাস তালনু বলেন যে আমি প্রায় দশ বছর প্রিয় নবীজি সাল আলি আসালামের খেদমত করেছি তিনি আমাকে কোনো দিন বলতেন না এই কথাটা পর্যন্ত বলেননি এই কাজটা করতে বলেছিলাম কেন করলেন না এই কাজটা এরকম করে করেছে কেন এমন পর্যন্ত এতটুকুন কথাও তিনি আমাকে শক্ত করে কোনো দিন বলেননি মাঝেমধ্যে আমি মিস্টেক করেছি তারপরে দেখেছি তিনি কিভাবে আমাকে শাসন করেননি বকাবকি করেননি তিনি একদিন আমাকে একটা কাজের কথা বললেন তা আমি ওনাকে একটু ছেলেমি সবাব বসাতে বলে ফেললাম না করার কথা বলে দিলাম একটু ছেলেদের মনে স্বাভাবিক একটু দুষ্টুমি আসে নিষ্কলুভাবে তিনি ওই ছেলেমি বসাতে বলে ফেলেছিল কিন্তু তিনি মনে মনে রেখেছেন যে তিনি কাজটা করবেন তিনি কাজটা করতে এসে একটু বাইরে আসেন এসে দেখেন যে কিছু ছেলে পেলে খেলাধুলা করছে তিনিও বাচ্চা মানুষ খেলাধুলায় লিপ্ত হয়ে গেলেন আর ভুলে গিয়েছিলেন যে কাজটা তিনি করার কথা ছিল ইতিমধ্যে রসুল্ল সাল্লু আলয় সালাম অপেক্ষা করতে করতে কই আনাস তো আসলো না কাজটা নিয়ে তারপরে তিনি তার পিছনে পিছনে এসে দেখলেন যে আনাস তো খেলায় খুব মত্ত হয়ে গেছে তিনি আস্তে করে ঘাড়ে পিঠে হাত রাখলেন আনাসকে পেয়ে আনাস তো খেয়াল করেনি তিনি যখন পিছনে দেখলেন যে নবী করিম সাল্লামের হাত তিনি স্বাভাবিকভাবে একটি ঘাবড়িয়ে গেলেন কিন্তু প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম মুস্কি হেসে দিলেন বললেন কাজটা করা হলো না হ্যাঁ কী কাছে পাঠিয়েছিলাম আস্তে করে কথাগুলো বললেন এত সুন্দর শিক্ষা পদ্ধতি ছিল নবী করিম সাল আলী আসসালামের কাছে আমরা যারা আজকে দিন শিক্ষা দেব দিনের তালিম দেব বাচ্চাদেরকে ছাত্র ছাত্রীদেরকে এবং পিতামাতা হিসেবে আমাদের ছেলে মেয়েদেরকে এমনকি আমরা যারা আরও বড় দায়িত্ব পালন করব আমরা ওয়াজনা সিহত করব আমরা লোকদেরকে দিনের তালিম দেব বয়স্কদেরকে তালিম দেবো সকল জায়গায় এই বিষয়গুলো আমাদের সামনে রাখা দরকার আর মনে রাখতে হবে কঠোরতা অবলম্বন করা কড়া শাসন পদ্ধতি আসলে এটা এমন আইডিয়াল কোনো ব্যবস্থা নয় ছোটোকালে আমাদের এলাকায় শুনেছি আমাদের পিতামাতা গিয়ে ছেলেমেয়েদেরকে শিক্ষকদের হাতে তুলে দিয়ে বলতেন যে আমার ছেলেকে দিয়ে গেলাম আপনার হাতে মানুষ করে দেবেন মারপিট যা করা লাগে করবেন অসুবিধা নেই খালি চামড়ার হাড্ডি থাকলেই চলবে গোস্ত যা থাকে না থাকে চিন্তা নাই তো এরকম আমাদের শিক্ষকরা কিছু কিছু বোধ অপব্যবহার করেছেন এইভাবে মারধর করেছেন ব্যাথ ভেঙে ফেলেছেন বেধড়ক পিটাপিটি পিটি করেছেন এগুলো আসলে ইসলামী তালিমের সঙ্গে মানানসই নয় দুষ্টমি করলে শাসন করার একটা পদ্ধতি ইসলাম অ্যালাউ করে কিন্তু সেটা বোধহয় সরাসরি শিক্ষক হাতে নিয়ে ফেললে তার মেজাজ গরম হয়ে যেতে পারে তিনি অতি রাগান্বিত হয়ে যেতে পারেন এবং সামান্য ভুলের জন্য তিনি অনেক বড় শাস্তি দিয়ে ফেলতে পারেন সেই জন্য একটা সুন্দর সিস্টেম থাকা দরকার যে একটা মজলিসের মতো বসে অথবা হেড টিচারের কাছে প্রিন্সিপালের কাছে দায়িত্বটা থাকবে শিক্ষক সরাসরি নিজে অ্যাকশন নেবেন না কোনো একটা বাচ্চাকে একটা করা করে নিয়ম কিছুটা পালন করার জন্যে কিছু একটা নিয়ম শৃঙ্খলার জন্যে কিছু থাকতে পারে যে এই কাজ করলে তাকে এরকম শাস্তি দেওয়া হবে ঠান্ডা মাথায় অন্য সময় রাগের মাথায় ওই সময় ব্যথ হাতে নিয়ে পিটা পিটি শুরু করে দেওয়াটা কিন্তু কোনো কোন সময় সীমালঙ্ঘন পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়া আমরা দেখি নবী করিম সাল্লাম তালিমের ক্ষেত্রে যে নম্রতা অবলম্বন করেছেন রেফ এটাকে তিনি খুব বেশি করে বারে বারে তাকিদ করেছেন কখনোই রেফ বাদ দিয়ে তোমরা কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করো না আল্লাহ আল্লাহতালা এই নম্রতাকে এত পছন্দ করেন নম্রতার মাধ্যমে তিনি অনেক কাজকে গ্রহণ করে ফেলেন অনেক কাজকে সহজ করে দেন অনেক কাজকে কবুল করিয়ে দেন কাঠিন্য বা কঠোরতা অবলম্বন করলে সেটা আল্লাহতলা করিয়ে দেন না যখনই কোনো জায়গায় কঠোরতা যোগ হয়েছে কাজটা নষ্ট হয়ে গেছে অসুন্দর হয়ে গেছে আরেকটি হাদিসে তিনি এইভাবে বললেন আর যখনই কোনো জায়গায় নম্রতাকে অ্যাপ্লাই করা হয়েছে নম্রতার পদ্ধতি ব্যবহার করা হয়েছে সে কাজটা সৌন্দর্যময় হয়ে গেছে তাহলে শিক্ষাদান পদ্ধতি নবী করিম সাল্লাহ কাছ থেকে শিখতে হলে আমাদের ওস্তাদদেরকে আমাদের শিক্ষকদেরকে নম্রতার পদ্ধতি দিকে যেতে হবে এটা বোঝাচ্ছি না যে কোন অবস্থাতেই কোন দুষ্টমি করলেও কোনো অপরাধ করলেও কোন শাস্তি দেওয়া যাবে না এমন কোন নিষেধাজ্ঞার কথা আমরা আলোচনা করছি না বরঞ্চ আমরা অ্যাপ্রোচটাকে যেভাবে নম্রতা অবলম্বন করা দরকার যেভাবে রসুল্লাহ সাল্লাহ সালাম প্রয়োগ করেছেন সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজন বোঝে শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু সেটার জন্য একটা যাতে সীমালাম না হয়ে যায় কঠিন শাস্তি যাতে না হয়ে যায় এবং সেটা ম্যানেজ করার জন্য সেটা আন্ডার কন্ট্রোল রাখার জন্যে যদি আমরা একটা তত্ত্বাবধানের মাধ্যমে করি একটা বোর্ডের মাধ্যমে করি মিটিংয়ের মাধ্যমে করি পরবর্তী পর্যায়ে কার্যকরী করি তাৎক্ষণিকভাবে যদি আমরা শাস্তি প্রয়োগ শুরু না করে দেই তাহলে কিন্তু ভালো হবে তাহলে এর রেজাল্টটা ভালো পাওয়া যাবে আল্লাহ রবুর আলমিন আমাদেরকে নবী করিম সাল্লাসমের থেকে শিখে শিখে শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করে নিজেদেরকে নিজেদের ছেলে মেয়েদেরকে দিনের তালিম দেওয়ার জন্য ছাত্রদেরকে মুসল্লিদেরকে সমস্ত মানুষকে দিন শেখানোর জন্য এই সুন্দর পদ্ধতি অ্যাপ্লাই করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু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 बर्तमान विश्व हाहाकार समाधान की आल्लाह नबी मानु असुस्थ हम देखते जाए आधुनिक सभ्यत বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিকির হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি जानते होले देखुन हेखलमी समस्त समस्या समाधान आज रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीट टी बांगलाय